আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ রবি ও সালাতফিল আমরা আলোচনা করেছিলাম ইমাম আবু জাহর তহাবি রহমতুল্লাহ রশিত বয়ান বর্ণনা এই কিতাবটির একটি অংশ নিয়ে যেখানে আমাদের ইমাম বলছিলেন মখলু ও কাতানী লী ও তিদান তিনি বলছিলেন যে জাহ্নাত এবং জাহান্নাম এ দুটি কখনো শেষ হবে না নিঃশেষ হবে না এগুলি এখনো অস্তিত্ব আছে এর আলোচনায় আমরা বলেছিলাম যে জাহান্নামের আলোচনা শুরু করেছিলাম যে জাহার নামে কিছু মানুষ যাবে চিরস্থায়ীভাবে এবং তার তাদের আলোচনা আমরা করেছি বিশেষ করে যারা কাফের মুশরেক এবং যারা মুনাফেক এরা চিরস্থায়ীভাবে জাহান্নামে যাবে গত পর্বে আমরা আলোচনা শুরু করেছিলাম যারা অস্থায়ীভাবে জাহান্নামে যাবে অথবা যা নামে যাওয়ার জন্য যাদেরকে যাদের ব্যাপারে রসুল্লা সাল্লাস্লাম এবং কোরআনে কেরি বিভিন্ন আয়াতে রসুলাম হাদিসে যাহার নামে যাবে বলে সাবধানবাণী শোনানো হয়েছে আলো যদি ইচ্ছা করেন তাদেরকে যাহার দিবেন ইচ্ছা করেন তিনি ক্ষমা করবেন কিন্তু তাদের ব্যাপারে কঠিনভাবে সাবধানবাণী উচ্চারিত হয়েছে কোরআন এবং সুননায় আমরা সেই বিষয়টি আলোচনা চালিয়ে যাচ্ছিলাম দর্শকবিন্দু আমরা গত পর্ব বলেছিলাম যে কোরআন এবং সুননায় গুণাগার অনেক মোহামেন্টকে জাহার নামে যাবে বলা হয়েছে তবমধ্যে যাদের ব্যাপারে বিস্তারিত আমরা গতপর্ব আলোচনা করছি তারা হচ্ছে এক নম্বর হচ্ছে যারা সুন্নাবিরোধী অর্থাৎ রসোল্লা সাল্লামের সূন্যতির বিরুদ্ধে পথে চলে রসল্লাহ আসলামের আদর্শ বিরোধী পথে চলে তারা বেদায়াত করে এবং তারা ফেরকা ফেরকাবন্দি হয়েছে বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছে তারা জাহান্নামে যাবে বলে রসুল্লাহ আসলাম বলেছেন আমরা হাদিসে সেটা শুনেছি রসোল্লাহ্লাম বলেছেন যে বল ইসরা বাহাত্তর ফেরকা বা অথবা একাত্তর ফেরকা বিভক্ত হয়েছে বিভিন্ন হাদিসে বিভিন্ন আসছে মধ্যে এরা আমার আমার উন্মত বাহাত্তর ফেরকায় বিভক্ত হবে এক অথবা বলেছেন বাহাত্তর ফেরকায় বিভক্ত হয়েছে আমার উন্মত তিয়াত্তর ফেরকায় বিভক্ত হবে এক ফেরকা শুধু জাননাতে যাবে অর্থাৎ তারা বিনা বিনা সমস্যায় জানাতে যাবে কোন রকমের জান্নার জাহার ভয় তাদের নেই এরা ব্যতীত আর সবাই জাহার যাবে কিন্তু এরা চিরস্থায়ী জাহার নামে যাবে এটা কিন্তু বলা হয়নি কিন্তু তারা জাহার নামে যাবে অর্থাৎ যারাই ফেরকাবন্দি করবে নিজেদেরকে যেমন কেউ শিয়া হয়েছে রাফিজি হয়েছে কেউ খারেজি হয়েছে কেউ মতাজিলি হয়েছে কেউ জাহামী হয়েছে অনুরূপভাবে যারাই আল্লাহতালার নাম এবং সিফাত নিয়ে ভাড়াবাড়ি করছে অথবা তাদের নাম ও সিফাতকে অস্বীকার করছে এদের অথবা যারা আল্লাহ তালা তকদির নিয়ে অস্বীকার করছে বা কোনো রকমের ভুল পথে আছে যারা মৌলিক ইম্যান ঠিক আছে কিন্তু এই ভুলগুলো করছে তারা জাহার নামে এই ফেরকাগুলো জাহা নামে বলে আমরা গতকাল আলোচনা করেছি দ্বিতীয় যে যেই ফেরকার বিষয়টি আমরা আলোচনা করেছি যারা জাহা জাবে বলে করছে ইচ্ছা কর তাকে মুক্ত করতে পারেন অথবা তারা জাহান থেকে তাদেরকে পরবর্তী বের করবেন সুপারিশের মাধ্যমে অথবা তার মতে তারা হচ্ছে ওই সমস্ত সম্প্রদায় যারা তাদের দেশে ইমান ও আমল নিয়ে তারা চলতে পারছে না তারপর তারা হিজত করেনি অর্থাৎ নিজের দেশকে মাটি কামড়ে পড়েছিল দেশকে বেশি ভালোবাসছে ইমান এবং আল্লাহ নিয়মের উপর আল্লাহ নীতির উপর তারা দেশকে বেশি ভালোবাসছে এরাও এই জাহান্নামের জাহানামে এদেরকেও জাহা নামের ধমকি দেয়া হয়েছে আল্লাহ তাল্লাহ কোরআন কারিমি বলেছেন যে এরা এদের বিশেষ করে যারা হিজরত করে না এদের আল্লাহ তাল্লাহ কোরআন কারিমি তাদের ভরে বলেছেন তাদের কোনো ওজোর নেই তবে ওজর হচ্ছে ওই সমস্ত লোকদের যারা ছোট বাচ্চা অথবা বৃদ্ধ অথবা মহিলা তাদের ওজর আছে বলে আল্লাহ তালা ঘোষণা করেছেন কিন্তু যারা যারা শক্তি সামর্থ্য থাকার পরেও ওই সমস্ত দেশ থেকে হিজরত করবে না যেখানে থাকলে ইমান আমল রক্ষা করা যায় না তাদের ভাবে আল্লাহ তালা কোরআন করিমে জাহা নামের জাহানামের তৃতীয়ত ওই সমস্ত লোকেরা যারা বিচার কার্যে ফা করার ক্ষেত্রে এদেরও জাহান নামে যাবে বলে কোরআন করিম ঘোষণা করা হয়েছে অনুর ভাবে রস উল্লাহম হাদিস ঘোষণা হয়েছে কোরআন করিম আল্লাহ তালা বলে দিয়েছেন ওমাল্লাম ইয়াকুম বিমা আনজাল্লাফুল্লাফির ইয়াকুম বি ফাসিকুন আমা লম ইয়াকুম্মা আযাল্লাহ الله হুম যালিমুন আল্লাহ তাআলা বলেছেন যে আর বলেছেন যে ওয়ানিকুম বাইন্নুম্মা আনযাল্লাহ ওয়া লা তাতাবাউ আহাম যে আল্লাহর বিধান অনুসরণ করে না এর বিপরীতে যা আছে সবই হচ্ছে হাওয়া বা এবং সেটাকে যথার্থভাবে বাস্তবায়ন করেছে তারা জান্নাতে যাবে আরেক ধরনের বিচারক হচ্ছে যারা আল্লাহর বিধান জানেনি তারপরে বিচার করেছে তারাও জাহার নামে যাবে আবার আরেক ধরনের বিচারক আছে যারা আল্লাহর বিধান জেনেছে কিন্তু ইচ্ছা করে বিরোধিতা করেছে তারাও জাহার নামে যাবে তো তিন ধরনের বিচারকের মধ্যে দুই ধরনের জাহার নামে যাচ্ছে এরা এই জন্য যে আল্লাহ তালার বিধানের বিপরীত তারা বিধান দিয়েছে এবং তারা আল্লাহ তালার বিধানের বিপরীত শাসন করেছে দেশকে এ সমস্ত লোকদের ফের সুল্লাহাম থেকে সরাসরি যারা জাহান নামে যাওয়ার সুল্লাম বলেছেন মিথ্যাচার করা তোমাদের কারো মিথ্যাচার করার মত নয় এবং আরো বেশি জঘন্য তিনি বলেছেন মান কাদা বা আলিয়া মত আমলিয়তা কেউ আমার উপর মিথ্যাচার করবে মিথ্যা কথা বলবে সেই জন্য জাহা তার ঘর বাড়ি বানিয়ে নেয় সেখানে তার বসা স্থান বানিয়ে নেয় সেখানে তার বৈঠকখানা বানিয়ে নেয় জাহা নামে যেন যায় এর অর্থ হচ্ছে কেউ রসোল্লা সাল্লা মিথ্যাচার করলে জাহা যাবে এই জন্য হাদিস বর্ণার ক্ষেত্রে সাবধান হতে হয় যাতে কোনো হাদিস মিথ্যা রসোল্লা দিকে সম্পর্কযুক্ত না করা হয় অন্যপ্রবে যে হাদিস সাব্যস্ত হয়নি বর্ণনা দুর্বল রয়েছে সেটাও বলতে হবে নাহলে রসুল্লাহর মিথ্যাচার করা হয়ে যায় পঞ্চম যারা জাহান নামে যায় বলে কোরআন মুসন্নায় এসেছে তারা হচ্ছে আল কিবির অহংকার রসুল্লা সাল্লাহ আসলাম বলেছেন লাইত হুলা মনকা নফি কালবিহাতি যার অন্তরে এক রায় পরিমাণ বা এক দানা পরিমাণ কিবির অহংকার থাকবে জাননাতে প্রবেশ করবে না অর্থাৎ কার উপর অহংকার করছে আল্লাহ আব্বুলিজুর উপর অহংকার করার কিছু নেই তিনি আমাদের সৃষ্টি করেছেন আমরা মৃত্যু মারা যাই আবার তিনি যখন আমাদের আসতে অনুমতি দিয়েছেন তখন আমরা দুনিয়াতে এসেছি সুতরাং অহংকার করার কিছু নেই আমরা অসুস্থ হলে তিনি আমাদেরকে সুস্থ করেন নিজের বলতে আছে আসে অহংকার করে কিছু বলা যাবে না আল্লাহ করতে হবে আল্লাহ তুদকার হচ্ছে আমার ভূষণ আর গর্ব হচ্ছে আমার চাদর যে কেউ দুটি নিয়ে টানাটানি করবে আমি তাকে জাহার দেব তাকে শাস্তি দেবো সুতরাং কী বম অহংকার থাকলে জাহার যাবে এটা আমরা হাদিস থেকে পাই এই হাদিস থেকে এ কোরআনকারিমা আল্লাহ তালা বলেছেন যারা ইমান আনা ইনফিসুদ্রাহমবে এদের অন্তঃ শুধু অহংকার আছে অংঁঙ্কারের কারণ তারা ইমান আনছে না অধিকাংশ কাফের অধিকাংশ ফাসেক যারা তারাও অহংকারের কারণে অনেক সময় হক কথা মেনে নেয় না এই জন্য যারা অহংকার করবে তারা একদিকে যেমন কাফের হওয়ার যদি কাফের হয় তারা চিরস্থায়ীভাবে জাহান্নামে থাকবে ইমানদার হলে তার অস্থায়ীভাবে জাহান্নামে থাকবে শাস্তি ভোগ হওয়ার পরে তারা আবার আসবে অথবা আল্লাহ তালা তার রহমতে অথবা সুপারিশকার সেখান থেকে তারা মুক্তি পাবে এটা হল পঞ্চম শ্রেণী جہانے ہتعری نامے کریم نا اسے نا اسے قرآن کریم اللہ تعالی بول امت الم تعمیر আল্লাহ তালা বলেছেন যে যে ব্যক্তি হত্যা করবে উময়ক্তুল মৌমিনা মোতে ইচ্ছা করে তাহলে সে তার শাস্তি হচ্ছে জাহান্নাম আল্লাহ তালা সে ঘোষণা করে যিনি হত্যা করলে তার কঠিন অবস্থা হবে রসুল্লাহ সালমিন্ন হাদিস বলেছেন যে মা আলাইজার্মার ওফি ফোসাহ দিন হি মা আলাই দমান হারামান একজন মানুষ সবসময় তার দিনের মধ্যে প্রশস্ত অবস্থা থাকতে পারে যতক্ষণ না কোনো হারাম রক্ত প্রবাহিত করে অর্থাৎ কাউকে মারলে সে কিন্তু আর জাহান্নাম থেকে মুক্তি পাচ্ছে না এই জন্য অর্থাৎ জাহান নামে জাহাসের পাচ্ছে না যদি আল্লাহ তালা তাকে মুখ ক্ষমা করে দেন ইমানের কারণে এই জন্য হাদিসে কোরআনাম হাদিস থেকে বোঝা যাচ্ছে যে এই যারা হত্যা করবে তাদের জাহান্নামে যাওয়া হত্যা জাহানামে যাওয়ার একটি কারণ এবং সেটা আল্লাহ যদি রহমত না হয় তাহলে সে যাবে এবং সেখান থেকে বের হইতে পারবে না যদি সেখান থেকে বের হইতে পারে ইমান যদি থাকে বের হইতে পারবে যখন তার আজাব শেষ হবে আর যদি ইমান না থেকে তাহলে সে চিরস্থায়ী জাহান নামে থেকে যাবে ষষ্ঠ সপ্তম যারা জাহা নামে যাবে কোরআন ঘোষণা করা হয়েছে তারা হচ্ছে আকালাত রেভা আর যারা সুদ খায় কোরআন করিমা আল্লাহ তালা বলেছেন ওমানু যদি কেউ যদি কেউ আবার সুদ খায় অর্থাৎ আল্লাহ তালা মাফ করে দেওয়ার পরে দিন জানার পরে সরিয়ে বিরোধী সরিয়ে বিরোধী হওয়া জানা এ বিষয়ে জানার পরেও যদি আবার সুদ খায় আল্লাহ তালা বলেছেন যে আল্লাহ তালা তাকে জাহানামে দেবেন করস্সম বলেছেন এই চানিবস মোবে সাতটি ধ্বংসাত্মক জিনিস যদি তোমার বেশি থাকো তার মধ্যে তিনি উল্লেখ করেছেন সুদ খাওয়াকে কে সুদ খাওয়া ধ্বংসাত্মক জিনিস যার কারণে জাহার নামে যেতে হয় আল্লাহ তালা যে রহমত না করেন অথবা সুপারিশ না পাওয়া যায় জাহার নামে যাবে আর জাহার নামে যদি ইমান না থাকে জাহার নামে থেকেই যাবে ইমান থাকলে শাস্তি বগর হয়ে সেখান থেকে বের হয়ে আসবে এটা হচ্ছে আহ রাখিরা এরা সুতরাং যারা সুদ খাবে তারা জাহার নামে যাবে অনুরূপভাবে অষ্টম শ্রেণী অষ্টম যে গোষ্ঠী যারা জাহার নামে যাবে বলে অস্থায়ীভাবে অথবা জাহা নামে যাওয়ার পরে কোরআনার সাবধান বাড়ি শুনানো হয়েছে কোরআন সুনার থেকে তা হচ্ছে ওই সমস্ত লোকেরা যারা মানুষের সম্পদ অন্যায়ভাবে বক্ষণ করে মধ্যে আছে যারা ইয়তিমের সম্পদ বক্ষণ করে আল্লাহ তালা কোরআন করিম বলেছেন ইনি তিনি ইমনা না ইসলায় তারা আগুনে দগ্ধহবেলা বলেছেন যারা ইহতিমের সম্পদ বক্ষণ করে এভাবে যারাই কোরআনে কোরআনে করিম এবং হাদিস দেখা যায় যারাই সম্পদ অন্য সম্পদ নি যাবে তারা শাস্তি হবে অন্য সম্পদ যে কোনো সম্পদই হোক সেটা বহন করে সেটা শাস্তি তারা হাসরে দিন যাহার নামে তাদের শাস্তি হবে বিভিন্ন হাদিস থেকে সেটা আমরা পাই নবম যে শ্রেণীর ব্যাপারে সোহ্লা সাবধান করেছেন তাতে মোসাউরুন যারা বিভিন্ন সময় যারা ভাস্কর্য নির্মাণ করে অথবা মোরাল নির্মাণ করে এদের ব্যাপারে সুল্ল্লা সাল্লা বলেছেন যে এই সমস্ত মানুষগুলো যাহার যাবে যারা যারা মুসাউরুন যারা এইভাবে যারা প্রাণীদের ছবি আঁকে অর্থাৎ প্রাণী ছবি আঁকে এবং যারা প্রাণীদের মোরাল আঁকে প্রাণীদের ভাস্কর্য নির্মাণ করে লস্লা সাম এটাও বলেছেন আসাদুল্না সজাম নিয়মুল কিয়মত আলমুসাভরুন কে আমাদের সবচেয়ে কঠিন আজাদ হয়ে যারা এই কাজটি করে সুতরাং আমরা বুঝতে পারছি নবম যে কাজটি হচ্ছে তসবির করা কারণ এর কারণ হচ্ছে হাদিসে বলা হয়েছে যে হাসার উদ্দিন বলা হবে যে কে এমন কে আছে যে আমার সৃষ্টির মতো সৃষ্টি করতে চায় ফল ইয়া খকুদ্দাররা সেজন্য একটা পিঁপড়া সৃষ্টি করে সেজন একটি হাব্বা সৃষ্টি করে কৃষি সে করতে পারে একদম মানুষ ইচ্ছা করলেও একটা ধানও সৃষ্টি করতে পারে না সুতরাং তারা ধান নিজে তৈরি করতে পারে না আল্লাহ যদি না দেন তাহলে তারা কৃষির সৃষ্টি দাবি করছে এই জন্য যারাই এই কাজটি করবে যেহেতু আল্লাহ তালার মদাহাত খালকিল্লা আল্লাহ সৃষ্টির বিপরীত তারা দাঁড়ানোর চেষ্টা করছে এই জন্য আল্লাহ তালা তাকে শাস্তি দিবেন কোরআন মসুন্নাথে সেটা স্পষ্ট উল্লেখিত হয়েছে দশম যারা দশম যে শ্রেণীটি জাহা নামে যাবে বলে কোরআন মসুন্ন এসেছে তারা হচ্ছে যারা জালেমদের দিকে সব অর্থাৎ যারা জালেমদের দিকে জালেমদের পক্ষ অবলম্বন করবে কোরআনকারিম আল্লাহ তালা বলেছেন ওয়েলা তার তোমরা জালেমদের পক্ষ নিবে না জালেমদের পক্ষ নিলে তোমাদের তোমাদের আগুন অর্থাৎ তোমাদের তোমাদের উপরে জাহান্নামের জাহার নামের জাহার নাম আগুন তোমাদের স্পর্শ করবে সুতরাং কেউ দুনিয়ার বুকে যেই পক্ষ জালেম সেই পক্ষের পক্ষ নিতে পার না বরং রসুল্লা সাল্লাম বলেছেন অংশু রাখা আকা ও মজলুমান তোমার ভাইকে জোয়ালেম ও মজলুম সর্ব অবস্থায় তুমি সাহায্য করো সাহাবাহকার বললেন যে মজলুমকে সাহায্য করা তো বুঝলাম ইয়া সাহায্য করবো রসুল্লা সাল্লাহ আসলাম তখন বললেন জোয়ালেমকে সাহায্য করবে তার হাত ধরে ফেলবে যাতে অন্যায় কাজ করতে না পারে এই জন্য পক্ষ নেওয়া যাবে না জোয়ালমের পক্ষ সেটা গুণার কাজ হবে এবং কারণ হবে এই জন্য জোয়ালমের দায়িত্ব নেওয়া যাবে না দায়িত্ব নেওয়ার কারণে এই না কারণে ইমাম হরিফা রহমুল্লা অনেক আলেমকে শাস্তি পেতে হয়েছে কিন্তু তারা কখনো জালেমের পক্ষ নেননি আল্লাহ তালা কোরআন কালিমী যেন বলেছেন ওলা এত কুলিল খায় রিনা খসিমা যারা খায়েন যারা খেয়ানতকারী তাদের পক্ষ নেওয়া যাবে না আজ যারা বিভিন্ন জায়গা দেখা যায় যারা কোর্টে অথবা বিভিন্ন বিচারালয়ে যারা দেখা যায় যে জালেমদের পক্ষ নিয়ে তাদের বাঁচানোর চেষ্টা লিপ্ত রয়েছেন তারা সাবধান হন কারণ আসলেই দেখুন এরা আপনারা জালেমের পক্ষ নিচ্ছেন যদি জালেমকে তার প্রকৃত শাস্তি দেওয়া ব্যাপারে সহজ দেখেন সেটা আলাদা কথা কিন্তু জালেমকে খালাস দেওয়ার যদি চিন্তা করেন এবং শুধু টাকার বিনিময়ে সেটা করেন তো সেটা হবে হারাম এবং সেটা হবে জাহা নামে যাওয়ার কারণ কারণ আল্লাহ তালা বলেছেন ওলা কুল্লিল খায় রিনা খসিমা যারা খেয়ানতকারী অর্থাৎ যারা জালেম যারা আসলে অত্যাচারী যারা অপরাধী তাদের পক্ষ অবলম্বন করতে আল্লাহ তালা নিশ্চিত করেছেন এখানেও আল্লাহ তালা বলেছেন এ আয়ত সুরাহুদের এয়ত ওলা তোমরা কখনো জালামদের পক্ষ নিবে না জালামদের পক্ষ নি তোমাদেরকে অগ্নি স্পষ্ট করবে কোরআনকারী মালাতার তাহলে বোঝা গেল এই দশটি কারণ আমরা ইতিপূর্বে আলোচনা করেছি আজকে আমরা আলোচনা করব ওই সমস্ত লোকদের বিষয়ে এর বাইরে আরো কিছু সম্প্রদায় রয়েছে যারা যাদেরকে জাহান্নামে যাওয়ার ব্যাপারে কোরআন উৎসুন নয় ভাষ্য এসেছে যে এরা জাহান নামে যাবে এদের ব্যাপারে এদের মধ্যে রয়েছে আল কাহসিয়াত আরিয়াদ জহুরান্ন এই দুই সম্প্রদায় একসাথে আমরা উল্লেখ করতে পারি তম সময় যারা যেটা একই হাদিসে আসছে তারা হচ্ছে ওই মহিলারা যারা পরিধান করে অথচ তারা উল্লঙ্ঘ রয়েছে এবং ওই সমস্ত লোকেরা যারা মানুষকে বিনা কারণে আঘাত করছে অর্থাৎ তথাকথিত পেটুয়া বাহিনী এবং যারা যে সমস্ত দেশের মানুষ বিভিন্নভাবে বাহিনী তৈরি করে তাদের মাধ্যমে মানুষকে আঘাত করছে তাদেরকে শাস্তি দিচ্ছে এদের ব্যাপারে রসল্লা সাল্লা সাল্লামের থেকে সরাসরি হাজির সৈসলস্লামাম বলেছেন সেনফান আর যার নামে দুই শ্রেণীর লোক রয়েছে যাদেরকে আমি দেখিনি কম উল মারাহু সিয়া তাদের মধ্যে একদল আছে যাদের হাতে থাকবে লাঠি অথবা যাদের হাতে থাকবে বেতরাগাত করার মতো বেত কাজনা বি বাকার যেগুলো মোটা দিক থেকে এবং অত্যন্ত শক্ত হওয়ার দিক থেকে এবং যেগুলো মায়ের কঠিনভাবে লাগার দিক থেকে এগুলো গরুর লেজের মতো হবে তাদের হাতে লাঠিগুলো ইয়ে দুর্বনা বিহার ন্যাস এগুলো দিয়ে মানুষকে তারা মারবে কেন তারা মারে মারবে এই জন্য নয় যে শরীর সমতভাবে তারা মারছে এরকম নয় বরং কারো তাবেদারি করার জন্য কারো রাষ্ট্র পাহারা দেওয়ার জন্য কারো কথা শোনার জন্য নিজের চাকরি বলবৎ রাখার জন্য দুনিয়া কামাই করার জন্য এরা মানুষকে বিনা কারণে তার আঘাত করছে কোরআন কারিমে আল্লা তালা কিন্তু এদেরকে কঠিনভাবে কঠিনভাবে তাদের বিরুদ্ধে তিরস্কার করেছেন এবং তাদের কি শাস্তি হবে সেটা বলেছেন আল্লাহ তালা বলেছেন তামাল ও বহুতান ও বিনা যারা ইমানদার নারী পুরুষদেরকে বিনা কারণে তারা অপরাধ করে তারপর তাদেরকে আঘাত করেছে করছে কষ্ট দিচ্ছে তার অত্যন্ত কঠিন বহুতান অপবাদ নিয়েছে এবং কঠিন গুণার মধ্যে তারা লিপ্ত হয়েছে সুতরাং যারা এই করবে তারা কঠিন গুণাতে লিপ্ত হয়েছে বিনা কারণে কারো তাড়ি করার জন্য অথবা চাকরি বাসানোর জন্য ধরে নিয়ে আঘাত করা এটা জাহানো ঘোষণা করেছেন এর ফলে বলেছেন আরেকটি গোষ্ঠী যাদেরকে আমি এখন দেখিনি তারা হচ্ছে নিসাউন ক্যাস ইয়াত এমন কিছু মহিলা যারা পরিধান করে আছে অথচ তারা উলঙ্গ নিজেরা মানুষের দিকে নিজেদের মানুষদেরকে দিকে তারা আকৃষ্ট করছে মা এলাত নিজেরা অন্যদের দিকে ঝুঁকে পড়ছে অর্থাৎ দুই ধ এই মহিলারা নিজেরা কাপড় বসানো উন্মুক্ত তারা কাপড় ঠিকমতো থাকবে না তারা মানুষদেরকে নিজের দিকে আহ্বান করবে এবং নিজেরাও কারো দিকে ঝুঁকে পড়বে তারা ব্যবসা প্রকৃতির লোক অর্থাৎ যারা নিজেদের পবিত্রতা রক্ষা করবে না এরকম নারী আজ শত শত হাজার হাজার আমাদের মুসলিম সমাজও এদের অস্তিত্ব দেখা যায় এদের আমার ঘর থেকে বের হলে অথবা কোনো ইউনিভার্সিটিতে গেলে অথবা কোনো প্রতিষ্ঠানে গেলে এদের অস্তিত্ব চোখে পড়ার মতো এরা সবই রস উল্লাহামী হাদিসে অন্তর্ভুক্ত যেখানে তিনি বলেছেন যে নিসা উন ক্যা তিনি কিছু সম্প্রদায় যাদেরকে তিনি দেখেননি কোনোদিন এরা হচ্ছে নিসা উন ক্যা সিয়া আরিয়াত এমন কিছু মহিলা যারা পরিধান করে আছে অথচ্ছ তারা উলঙ্গ হয়ে আছে এবং মুমিলাত নিজেরা মানুষদেরকে নিজে আকৃষ্ট করছে আকৃষ্ট করার ধরন এখন বর্তমানে এত বেশি এত নিম্ন পর্যায়ে চলে গেছে আশ্চর্য হবেন কাপড় খুলে আছে এইটা নয় শুধু নিতম্ব বের করে দিচ্ছে এই হাই হিল পড়ছে কখনো কখনো তারা ঠোটে পালিশ মাখছে গায়ে পালিশ মাখছে মুখ খুলে রাখছে এবং কখনো কখনো তারা মানুষের দিকে হেসে বসে আছে কখনো কখনো তারা এভাবে নিজেদা বিভিন্ন রকমের পোজ দিচ্ছে এবং সেটা দেখাচ্ছে এবং নিজেদেরকে তারা স্টার দাবি করছে এরা আসো সবচেয়ে খুবই প্রকৃতির লোক নিজেরা এই মহিলারা এই মহিলাদের ব্যাপারে রসুল্লা সাল্লাম বলেছেন নিসা উন ক্যাস এরা উলঙ্গ এরা অপবিত্র এই উলঙ্গ মানুষগুলো পরিধান করে অথচ তারা শরীর উলঙ্গ এরা মমিলাত নিজেরা মানুষদেরকে আকৃষ্ট করছে আকৃষ্ট করার যত রকমের যত কিছু আছে সবই তারা ব্যবহার করছে অনুর মা এলাত এরা নিজেরাও মানুষের প্রতি ঝুঁকে পড়ছে কি। एमनो देखा जाए कारी मानुष्ध कर पुरुष देके प्रलब्ध करते पुरुष पिछने तेगे आद के ध्वंस दौं, करा जाए तीम नष्ट जाए कीभव तर सठीक पथ दूरे सर जाए रसुलसल्लम जीवन आज से चोख देखते रस्सोल्लम ए सम्पर्क जहान नामे जाए रसुल्लासलम जहाननाते তারপর বলেছেন এদের পরিচয় বলেছেন আছে উচের ছুটির মতো বাঁকা হয়ে আসে অর্থাৎ হলে বাঁকা হয় উটের ছুটি অর্থাৎ যেমন আমরা অনেক সময় গরুর বা বলদের ছুটি যখন লম্বা হয় সেটা বাঁকা হয়ে যায় হাঁটার সময় ঠিক এই নারীরা তাদের মাথার উপরে চুলকে এমনভাবে সাজাইছে অথবা তাদের মাথার উপরে এমনভাবে জিনিসপত্র লাগিয়েছে তারা বাঁকা হয়ে গেছে হাঁটার সময় সেগুলো বাঁকা হয়ে চলতে থাকে এরকম অবস্থায় দেখি রসুল্লাহ আসলাম যে এরা রসুলাম বলেছেন লাজদান ইসদার নারী হাহা তারা জান্নাতের প্রবেশ করবে না জান্নাতের তারা সুগন্ধও পাবে না যদিও ওই নারী হাহা যদিও জান্নাতের সুগন্ধ লা তু যদুমিন মাসিরাতে কাদা বা কাদা অমুক অমুক অমুক অমুক এত এত দূরত্ব থেকে সেগুলি জান সেগুলির সেটা জান্নাতের সুগন্ধ পাওয়া যায় কিন্তু এরা পাবে না আখরা যে মুসলিম মুসলিম মহাদেশটি বর্ণনা করেছেন তবে বোঝা গেল যে তম যেই শ্রেণীটি জাহান্নামে যাবে বলে সোল্লা ঘোষণা করেছেন তারা হচ্ছে দুইটি শ্রেণী একটি হচ্ছে মানুষের জুলুমকারী পুলিশ বাহিনী পেটোয়া বাহিনী আবার দ্বিতীয় শ্রেণীটি হচ্ছে ওই সমস্ত নারীরা যারা নিজেরা পরিধান করেছে অথচ তারা তারা উলঙ্গ রয়ে গেছে এবং মানুষকে তারা বিভ্রান্ত করছে নিজেরা বিভ্রান্ত হচ্ছে এই শ্রেণী জাহান নামে যাবে আমরা ইনশাল্লাহ পরবর্তী পর্বে আরো যে সমস্ত শ্রেণী রয়েছে যারা জাহান্ন নামে যাবে বল রসুল্লাহাম ঘোষণা করেছেন তাদের উপর আলোচনা করব আল্লাহ তালা আপনাদেরকে সুস্থ রাখুন আসসালাম আলাইকুম ওরকতাত